আসসালামুকুম রহমতুল্লাহরাত দূরের এবং কাছের পিস টিভি বাংলার অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে আমরা বদলে যাই কোরআন দিয়ে পৃথিবীকে আমরা বদলে দেই সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা ধারাবাহিকভাবে কোরআনের বিভিন্ন শিক্ষা নিয়ে আলোচনা করছি কোরআন থেকে আমরা কি শিখতে পারি কি হুকুম আয়াত থেকে বত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশা আল্লাহ আল্লাহ সুফান মুরব্বীদের জন্য মা বাবার জন্য প্যারেন্টস এর জন্য গার্জিয়ানদের জন্য এবং সমাজের যারা কর্ণধার সমাজ যারা পরিচালনা করেন রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদেরকে আল্লাহ সাহায্য করা যায় সেই সম্পর্কে আল্লাহ সুত এখানে হেদায়ত দিয়েছেন আমাদেরকে আল্লাহ সুত বলছেন بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَالَّذِينَ يَبْتَغُونَ الْكِتَابَ مِنْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خيرا وَآتُوهُم مِّمَّا لِلَّهِ الَّذِي آتَاكُم وَلَا تُكْرِهُوهُ فَتَأْتُوا عَلَى الْبَغْيِ إِنْ أَرَدْنَا تَحَسَّنَ لِتَبْتَغُوا عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا وَمَن يُكْرِهِنَّ فَإِنَّ اللَّهَ مِن بَعْدِ إِكْرَاهِهِنَّ غفور الرحيم ولقد انزلنا اليكم ايات مبينات ومثلا من الذين خلقوا ومثلا من الذين خلقوا من قبلكم وموعظه للمتقين ارشاد হচ্ছে আর তোমাদের जर स्त्री नाई हम सेथबा मे हम विधवा अथवा कारो स्त्री इंतकाल करना क्या तुम्हरा विये शादी व्यवस्था करो और तुम्हारा दास दासी मध्य जा रा भलो स्वभावर ते तुम वियेदी व्यवस्था करो जदि ता दाश, ता तारा दरिद्र তাহলে আল্লাহ তালা আল্লাহর মেহরবানিতে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আর নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন আল্লাহ অত্যন্ত অপরিসী আর যে সমস্ত লোকেরা বিয়ে করার মতন আর্থিক সামর্থ্য যাদের নাই তারা যেন সবর করে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে ধনী বানিয়ে দেন আর যারা তোমাদের সঙ্গে লেখালেখি করতে চায় মুক্ত হওয়ার ব্যাপারে তোমরা তাদেরকে লিখে দাও আর আল্লাহ তালা তোমাদেরকে যে সম্পাদ দিয়েছেন এই সম্পাদ থেকে তাদেরকে তোমরা দান করো আর তোমাদের দাসীদেরকে তোমরা চাপাচাপি করবে না যাতে করে তারা খারাপ চরিত্রের পেশা গ্রহণ করে সেজন্য তাদেরকে তোমরা জোড়াজোরি করবে না আর এই জন্য তোমাদের জড়া করা উচিত নয় যে তোমরা চাও দুনিয়ার সামান্য জিনিস আর যদি কেউ তাদেরকে চাপাচাপি করে এরপরও আল্লাহ রবুল আলমিন গফরুর রহিম তিনি এই অন্যায়কে ক্ষমা করে দিবেন। আর এভাবেই আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন পাঠিয়েছেন আর এর আগে তোমাদের আগে যারা চলে গিয়েছে তাদের দৃষ্টান্ত তোমাদের জন্য পেশ করেছেন আর এটা হলো মোত্তাকিদের জন্য উপদেশ বাণী সমানিত দর্শক স্ত্রী নাই এরকম সিচুয়েশনে যারা আছে এদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করবা আল্লাহ এখানে বলেছেন अबहित अथवा आगे विण तलाक मे অথবা কোন পুরুষের আগে বিবাহ হয়েছিল কিন্তু স্ত্রী মারা গিয়েছেন অথবা স্ত্রী তালাক হয়ে গিয়েছে এই হিসেবে আল্লাহ রব্লা আলামিন এমন এক শব্দ বলেছেন যার মধ্যে সবাই এসে যাদের জীবনের পার্টনার নাই স্পাউস যাদের নাই পুরুষ হলে যার জীবন পার্টনার হিসেবে মহিলা নাই মহিলা হলে পরে যার জীবন পার্টনার হিসেবে পুরুষ নাই তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন যে তাদেরকে তোমরা বিবাহ স্বাদীর ব্যবস্থা করো الرزاق چنتا دینا এই পৃথিবীর উপরে শুধুমাত্র মানুষ নয় মাটির উপরে হেঁটে চলে যত জন্তুকের আপনি আমি রিজিক এর ভয় করি এই জন্যই তো আমরা না খেয়ে থাকি আপনি কি কখনো শুনেছেন যে সুন্দরবনের বাঘ যারা হলো মানুষ খেতে হয় না হয় জন্তু খেতে হয় কোনো বাঘ দুর্ভিক্ষে মারা গিয়েছে এই কথা কি শুনেছেন যে ব্যবস্থা করেন আল্লাহ রিজিক দেন আমরা নিজেরা যখন মনে করি না আমার রিজিকের মালিক আমি তখনই আমি না খেয়ে মরি এক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ আলিহিসাল্লাম সাত করেছেন যেমন ভাবে তিনি পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন সকাল বেলায় তারা খালি পেটে বাসা থেকে বেরিয়ে যায় রাত্রে যখন ফিরে আসে পেট ভর্তি করে ফিরে আসে সম্মানিত দর্শক ভাই বোনেরা আমরা এই আলোচনা কন্টিনিউ আলোচনা আমরা চালিয়ে যাব সময় হলো খানিকক্ষণের বিরতিতে যাওয়ার টু ব্রেক নেওয়ার আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন ইনশাআল্লাহ একটু পরে আবারো আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল প্রেজেন্টস স্প্রেডিং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 দেখুন আগামী প্রজন্মকে তাদের মিশনে পথিকৃত প্রতি মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায়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 Paramalik, Paramalik, Paramalik, Paramalik, Dr. Jaakir. Then we have the next call, please. To get convincing and valid answers, Dekhoon, dial Koroon, Dr. Jaakirke. Every day, 8 pm in Bangladesh, and 8 pm in Bangladesh. Peace TV, Banglaay. The whole life, the whole life, the beautiful life, the whole life,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 দেখুন শুধুমাত অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক আমরা আলোচনা করছি আল্লাহর আলমিন বলেছেন আমাদের সমাজ নারী এবং পুরুষের যাদের জীবনের ব্যবস্থা মালিক আমাদেরকে দিয়েছেন গরিব দেশের মানুষেরা খেতে পায় না ধনী দেশের মানুষরা এত বেশি খায় খেতে খেতে অসুস্থ হয়ে যায় আমেরিকার মতো দেশ তারা যদি তোমরা ভরসা করে চলতে পারত তাহলে পাখিদেরকে আল্লাহ তালা যেভাবে রিজিক দেন তোমাদেরকেও ঠিক এভাবে রিজিক দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেন পাখিগুলো সকাল বেলায় নিট থেকে বাসা থেকে যখন বেরিয়ে যায় কারো পেটে খাবার নাই খোদার যায় কাত এমন একটা পাখি থাকে না যে তার পেট খালি তাকে কষ্ট করে ঘুমাতে হয় কত হাজার হাজার বনি আদম না খেয়ে রাত্রে ঘুমায় কিন্তু এমন একটা পাখি নাই এমন একটা পশু নাই যারা বনে জঙ্গলে থাকে যাদেরকে আল্লাহ ব্যবস্থা করেন না আমরা আল্লাহ বলছেন আসমানের দরজা আসমানের বরকত আমি আল্লাহ সুফান আল্লাহ তাদের উপরে খুলে দিতাম উপর থেকে রেজি কেন না হয় নিজের থেকে উঠবে এই তো আল্লাহ বলছেন ওয়ালা কিন কিন্তু সমস্যা হলো তারা যারা আমরা মা বাবা আছে যারা সমাজের কর্ণধর আছে আমরা চেষ্টা করতে হবে যে আমাদের ইয়াং ছেলে এদেরকে বয়স্ক ছেলে মেয়েদেরকে বিয়ে ব্যবস্থা করতে হবে এটা আল্লাহ রবাহ আলমিনের নির্দেশ আল্লাহ বলছেন এক একসময় দাস দাসীর ব্যবস্থা ছিল এমন এমনকি মনি আল্লাহ বলছেন যে দাস দাসীদেরকে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আর দরকার হইলে তাদেরকে তোমরা ফ্রি করে দাও আল্লাহর হস্তে অথবা তাদের সঙ্গে কন্ডিশন করে লেখালেখি করে চুক্তি করে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে তোমরা মুক্ত করে দাও কথা আল্লাহ বলেছেন যদি তারা আল্লাহর আলমিন তার ফজলে করমে তার রহমতে তাদের রিজিকের ব্যবস্থা করবেন যখন পরিবারে ছেলেমেয়েরা আসে স্ত্রী আসে আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আল্লাহ বরকতেরও ব্যবস্থা করেন আপনি যতই কষ্ট করেন না কেন আল্লাহ যদি আপনাকে অসুখ বিসুখ দিয়ে দেয় আর আল্লাহ যদি বরকত না দেয় তাহলে তো যত পয়সার মালিক হন নাট কিনে খাওয়ার তো পয়সা হবে না সিঙ্গাপুর গিয়ে গিয়ে গিয়ে গিয়ে আর চিকিৎসা করাতে করাতে রক্ত করতে করতে টাকা সব শেষ হয়ে যাবে অপারেশন একটা করতে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা লেগে যাবে আল্লাহ আমাদের হেবাজত করুন কিন্তু এই তো অবস্থা আমরা যেন এই চিন্তা না করি বরং রিজিকের মালিক হলেন রজ্জাক আল্লাহ সুহায়না হুয়া আয়লা রিজিক দিয়ে থাকেন এই হল আল্লাহ তুরব্বীদেরকে যে কথা বলছেন আবার যারা বিয়ে শী করবে যাদের এখনো পর্যন্ত আর্থিক সমর্থ এখনো পর্যন্ত সেই পরিমাণ নাই তারা যেন আবার মুরব্বীদের উপরে অতিরিক্ত চাপ তৈরি না করে তারা যেন তাড়াহুড়ো করে যেন সীমা লঙ্ঘন না করে সেটাও আল্লাহ রব্বাহ আলমিন বলছেন তারা অবলম্বন করে কারা তারা যারা বিয়ে করতে পারছে না যাদের বিয়ে করার সম্ভব হচ্ছে না তারা যেন সংজমের নীতি অবলম্বন করে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে ধন সম্পদের মালিক করেন এখন বউ নিয়ে থাকতে হলে তো একটা লাগবে একটা লাগবে, ঘর তো লাগবে একটা তো লাগবে। এরপরে কিছু খেতে হবে। হবে। সব করতে যেন আল্লাহ বলছেন যদি এখনো পর্যন্ত বিয়ে করতে পারছো না তাহলে সীমা লঙ্ঘন করো যে বিয়ে যখন করতে পারলাম না যা খুশি তাই করব, যেখানে খুশি সেখানে ঘুমাবো ওখানে যাব সেখানে যাব ওইটা করব সেইটা করব। এবং আমি যা খুশি তাই করবো এনজয় দা লাইফ জীবন একটাই তুমি এটাকে উপভোগ করো নগজা পাও হাত পেতে না বাকির খাতায় শূন্য থাক এরকম কথাবার্তা যেন তারা না বলে এরকম ফিলোসফি যেন তাদের না হয় আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আজকালকার সময়ে মানুষের মধ্যে এরকম প্রবণতা দেখা দেয় অনেকেই বিয়েশাদির ঝামেলায় যেতে চান না ইউরোপ আমেরিকায় যারা আছে তাদের অবস্থা আরো খারাপ তাদের মধ্যে অধিকাংশ মানুষ তারা বিয়ে সাদী করতে চায় না মুসলমানদের মধ্যেও এই সংক্রামক বেধি একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গাতে শত শত হাজার হাজার আপনার ছেলেমেয়েরা রয়েছে ৩০ বছর বয়স হয়ে গেছে বিয়ে শির ব্যবস্থা হয় না ছেলে হলে পরে মেয়ে পছন্দ হয় না মেয়ে হলে পরে ছেলে পছন্দ হয় না পছন্দ করতে করতে এমন অবস্থা হয়ে যায় नाक सुंदर लागू कान लागू बाबा कैमन चौदह गोष्ठी कैमन चाचार घर भाई खराब क्या जड़ित ना एकाने जा रखते आपनी जदि लोम बचते थकें कम्बलार थे तक ब्लांकेट शेष हो जाए शेष पर्त सीबेना लोक जन विदी थे बरत था আর এরকম বিয়ে বিরত থাকার কারণে তাদের জীবনের কোন উন্নতি হচ্ছে না কোনো করবে কিভাবে তারা তাদেরকে কন্ট্রোল করবে আর এক হাদিসের মধ্যে রসুল বলছেন এই বা করেছেন দুটো জিনিস দি একটা হলো ফিজিক্যাল অ্যাবিলিটি আরিটি আপনার শারীরিক শক্তি আছে আবার আপনার অর্থনৈতিক আপনার ক্যাপাবিলিটিও আছে অর্থনৈতিক অসুবিধা আছে ফ্যামিলিও কোনো বিপদাপদের মধ্যে আছে অসুবিধার মাঝে আছে তাহলে সে যেন রোজা রাখে রোজা রাখলে কি হবে ता रोजा रखार कारण तरह बडीटा के कंट्रोल करते जिनार मतन वेबिचार मतन समकामार मतन अथवा अन्न को जरणर खराब काजे से लिप्त होना आल्लाह रब्बुल आलमीन जख ता सूझक दीबें एक सूज अनुजी से विये शी कर रसोल्ला सल्लाह आल वालम के प्रेसक्राइब कर यांगरा जान बसि बसि रोजा राखे এমনি তো রমজান মাসের এক মাস রোজা আল্লাহ করেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা আমাদের জন্য রিকমেন্ড করা হয়েছে রাখার জন্য বলা হয়েছে এরপর ইন এডিশন টু দ্যাট এরপরে আশুর রোজা আছে হজে না পরে আরাফার দিনের রোজা আছে in addition to those Allah subhanahu wa ta'ala jehetu ekhani amadir ke boli chen amra sabore akhtiyaar kurbo ki sabore kurbo taar bonnuna rasulullah sallallahu alaihi wa sallam ina hadith ir mudhyaas chhe jhe ya ma'ashara shabab yaang raja ra tumhra bieh kurte paro tarah bieh karo bieh kurte na parle tumhra rujja rako rujja rake tumhra tumhra body ke shastho ke tumhra shangjotu rakhho. আমরা পুত পবিত্র থাকি আল্লাহ সুভানা হুয়াত আলা চান আমাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ না হোক কাজেই আল্লাহ সুহানা হুয়াত আমাদেরকে এখানে খুব সুন্দর করে বলছেন যে প্রথমত গার্জিয়ান যারা রয়েছে তোমাদের দায়িত্ব হলো তোমাদের বিয়ে ব্যবস্থা করবে এরপরে যারা বিয়ে শি করবে অথবা মেয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা সংযমের নীতি অবলম্বন করো ইউ কন্ট্রোল তুমি নিজেকে কন্ট্রোল করে চলো কোনো ধরনের জেনা ব্যবিসারের মতো খারাপ কাজের মধ্যে তুমি লিপ্ত হবে না কারণ আল্লাহ এই রে পছন্দ করেন না এটা একটা জিনিস জিনিস, এটা একটা একটা ময়লা খারাপ জিনিস এটা জিনিস এবং অশ্লীল জিনিস আল্লাহ আলমিন এটাকে পছন্দ করেন আর এই পথ বড় ভয়ঙ্কর পথ এই পথে যারা রওনা করে তারা তাদের স্বাস্থ্য হারিয়ে ফেলে তাদের মন হারিয়ে ফেলে আর তাদের ফ্যামিলির সঙ্গে গন্ডগোল লেগে যায় শেষ পর্যন্ত জীবন অসহায় হয়ে যায় আর এক এই অসহায় জীবন শেষ হয়ে যায় তাদের কোনো কিছু করার থাকে না তাহলে আছি মা বাবা অথবা এমন হতে পারে আপনি কোনো গার্ডিয়ান অথবা আপনি সমাজের কোন চেয়ারম্যান মেম্বার পরিচালক রাষ্ট্রপতি অথবা আপনি এস ডিসি অথবা আপনি গ্রামের একজন মাতব অথবা আপনি কোনো স্কুলের টিচার আপনার কথা সমাজের মানুষ শোনে আপনি কোনো আলেম আপনি কোনো মসজিদের খতিব আপনি কোনো মাদ্রাসার শিক্ষক আপনার কথা মানুষের শোনে এরকম আপনার দায়িত্ব রয়েছে। আপনার গ্রামে আপনার সমাজে যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে শী হয় নাই তাদের বিয়ে শির ব্যবস্থা করা দ্বিতীয়ত ভা যদি অভিভাবকরা দায়িত্ব পালন করার পরেও পরিপূর্ণভাবে যদি তারা সফল কাম না হন তাহলে ভাই বোনরা যারা ইয়াং তারা সবর করতে হবে যাদের বিয়ে শাদী হয় নাই তারা রোজা রাখার মাধ্যমে নিজেদেরকে কন্ট্রোল করবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদের উপরে রহম করেন এবং এই সুযোগ করে দেন যদি আমাদের মানব সমাজে এই সুন্দর নিয়ম নিয়মকে আমরা মেনে চলতে পারতাম তাহলে আমরা সফল হয়ে যেতাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দিন আমরা যেন আল্লাহর আর আমাদের জীবন গড়তে পারি আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআন দিয়ে জীবন গড়ি আসসালাম আলাইকুম আরহাম ইসলামের অপর নাম হল জানা আর এর বিরোধী জানা নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক বুঝেনা সত্য মিথ্যা বুঝে না সেটা মূলত বিদ্যা নয় যে জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছি যাই দেখুন ফাজা ইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে ইস বাংলায়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 कितबुल जिहाद नम्बर छह हादिस नम्बर तीन हजार एक सौ छह नबीजू सलाम्थ तुम्हारे मायर पैर नीचे